আবু মুসা আল আসরি হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো লোক তার দাসীকে শিষ্টাচার শেখায় এবং তা উত্তমভাবে শেখায় এবং তাকে দিন শেখায় আর তা উত্তমভাবে শেখায় অতপর তাকে মুক্ত করে দেয় অতপর তাকে বিয়ে করে তবে সে দুটি করে সবাব পাবে আর যদি কেউ ইসা আল্লাহ সাল্লাম এর উপর ইমান আনে অতপর আমার প্রতিও ইমান আনে তার জন্য দুটি করে সবাব রয়েছে আর গোলাম যদি তার রবকে ভয় করে णीप देर मान्य कर तब तर स्वब रही है